জিজ্ঞাসা করেছেন এক ভাই যে শেখ একজন আমাকে জিজ্ঞেস করেছে আল্লাহ ফিল্লি ওয়ার হামনি ওয়াহেদিনী ওয়ার জুখনি এটা কি না জি বলা যাবে আমি খুঁজে কাছাকাছি কিছু হাদিস পেয়েছি যেখানে এই কথাগুলোর সাথে আরো কথা জড়িত আছে যেমন আল্লাহম ফির্লি ওয়ার হামনি ওয়াজবুরী ওয়াহেদিনী ওয়ার জুখনি কিন্তু ওই নির্দিষ্ট বাক্য কোন হাদিসে পাইনি এটা কি বলা যাবে আর না বলে খালি এটা বললে হবে না তবু হবে ইনশাআল্লাহ এই মর্মে যে হাদিস গুলো রয়েছে সোনান আবু দাও তিরমিজি আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে আহ সেই হাদিস গুলি সহি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই সুতরাং এর আমল করবেন এই তিনি বলেন্লাহ কাহীলাই সজদাতে নবী সাল দুই সেজদার মাঝে বলতেন আল্লাহ ফেললি ওয়ার হামনি ওয়বরুনি ওয়াহেদিনী ওয়ার এই হাদিসে তাহলে घाटती पाओ वी हिदायत दान करो वह जोनी रिजिक दान करी हादीटी हदीस रही কিছু অতিরিক্ত আরো দুটো বাক্য তাতে রয়েছে আল্লাহ ওয়াহীনি আল্লাহ্মেলি ওয়ার হামনি ওয়াহী ওর জোখনি ওয়া আফেনি ওয়ারফানী এই হাদিসি আবু দাউদ ইবনে মাজাই রয়েছে এমন রহমতুল্লাহ বলছেন আলফাজহার সবগুলি বাক্য বলবে সব সবগুলি বাক্য দিয়ে দোয়া করবে ওয়া ইয়া সব আর সে বাক্যগুলি হচ্ছে সাতটি এই সাতটি বাক্য যা বললাম এইভাবে আল্লা আলবানি রহমাউল্লাফাতের বিবরণ বা পদ্ধতি যে কিতাবটি তার রয়েছে প্রসিদ্ধ কিতাব তাতে তিনি বর্ণনা করেছেন আর রেক্লি রেক্লি এটি সোনান রয়েছে আল্লাহ আলবানী সেটিকেও সহিং রেক ফিল্লি রব্বে বলতে পারে একবার বলা আয়মাম আহমদ বিন হাম্বেলের কাছে ওয়াজিব বা হামবেলি মজাবে প্রসিদ্ধ হচ্ছে যে ওয়াজিব বাকি অধিকাংশ আইম্মা কেরামদের নিকট দুই শেষ দার মাঝের দোয়া হচ্ছে সন্ন্যত আলম